আব্দুল আজিজ রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আনাস সিবনু মালিক রজা আল্লাহ তু আল্লাহকে জিজ্ঞেস করলেন আপনি নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামকে রসুন খাওয়া সম্পর্কে কি বলতে শুনেছেন তখন আনাস রজ আল্লাহ তু আল্লাহু বলেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ জাতীয় গাছ হতে খায় সে যেন অবশ্যই আমাদের নিকট না আসে এবং আমাদের সাথে সালাত আদায় না করে